মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ আল্ রসুলিল্লাবাদ আদিলি মিনতন ও আবদুল্লা তুশ্রিক এহসানা ওবরবাতামা সুপ্রিয় দর্শকবিন্দু যে যেখানেই আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে প্রতিবেশীর অধিকার সম্পর্কে আজকে আমরা একই সমাজে একসাথে বসবাস করি আমার পাশে আমার একজন প্রতিবেশী আছে সে আমার কাছেই বসবাস করতে আছে আমার ওপরে তার কিছু অধিকার আছে আর তার ওপরে আমারও কিছু অধিকার আছে এবং এই অধিকারে এত গুরুত্ব যে আল্লাহ আল্লাহতাল্লা কোরআনুল হাকিমে তার অধিকারের কথাকে উল্লেখ করেছেন আল্লাহ যদি কারো অধিকারের কথাকে উল্লেখ করেন তাহলে বুঝতেই পারছেন যে এই অধিকার কত গুরুত্বপূর্ণ অধিকার যে আল্লাহ এই অধিকারের কথা কোরআনে তুলে ধরেছেন তাই আল্লাহ বলছেন ও আবুদুল্লাহ ওলা তো শরীরু বহিসাইয়া আল্লাহর ইবাদত করো আর আল্লাহর ইবাদতে কাউকে শরিক করো না ওয়াবিল ওয়ালে দেয় নেহানা আর পিতা মাতার প্রতি ব্যবহার করো ওয়াবিল ওয়ালে দেয় এহসানা পিতা মাতার প্রতি সদ ব্যবহার করো আর যারা প্রতিবেশী আত্মীয় তাদের প্রতিও সদ করো এখানে প্রতিবেশি আত্মীয় বলতে যে আমার আপনার পাশে একসাথে এক সমাজে এক পাড়াতে এক গ্রামে যে আমরা বসবাস করি একে অপরের প্রতিবেশী হিসাবে আমাদের একে ওপরের কিছু অধিকার এবং কিছু হক রয়েছে যেগুলি আল্লাহ এবং এই অধিকার প্রতিবেশের অধিকার এত গুরুত্ব যে রসুল করিম সাল্লি সাল্লাম বলছেন জিবরাইল আমার কাছে এসে বোহারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলছেন একদা জিব্রাই আলিয়ালাম আমার কাছে এসে প্রতিবেশী সম্পর্কে এমন ভাবে লাগলেন এমন ভাবে ওচিৎ করতে লাগলেন যে আমি মনে করলাম যে হয়তো প্রতিবেশী কে ওয়ারিস বা উত্তরাধিকার বানিয়ে দেবে মানে আপনারা সবাই জানেন যে একে অপরের ওয়ারিস কে হয় যাদের সাথে সম্পর্ক থাকে রক্তের সম্পর্ক এবং স্বামী এবং স্ত্রী এগুলি কোরআনে হাদিসে বেঁধে দেওয়া হয়েছে যে কে কার উত্তরাধিকার হয় আমি মারা গেলে আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার মাল থেকে অংশ পাবে এবং তাতে প্রতিবেশীদের কথা নেই মানে কোন প্রতিবেশী আপনার উত্তরাধিকার হতে পারে না কোনো প্রতিবেশী আপনার ছেড়ে যাওয়া টাকা পয়সা থেকে ও অংশে পেতে পারে না কোনো প্রতিবেশী আপনার মাল থেকে ওয়ারিস বা হেসা পেতে পারে না অতএব প্রতিবেশীরা ওয়ারিস না শিখিয়ে দিয়েছেন অতএব তার ওপরে আমার যে অধিকার হচ্ছে এক নম্বরে সেটা হচ্ছে এই যে কথা এবং কাজের মাধ্যমে আমি তাকে কষ্ট দেব না আমার কোনো কথা আমার কোনো কাজ আমার কোন ব্যবহার আমার কোন চালচলন আমার কোন আচার চরণের মাধ্যমে আমার প্রতিবেশী যেন কোন কষ্ট না পাই সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ যে বিশ্বাস করে যেন তার প্রতিবেশী কে কষ্ট না দেয় আল্লাহ নবী আর হাদিসের মধ্যে বলছেন যা রহু বাবা বখারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন আল্লাহর কসম করে বলছি সে উমিন নয় আল্লাহর কসম করে বলছি সে উমিন নয় জিজ্ঞাসা কর মান ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল কে কেম উমিন নয় তখন আল্লাহ নবী বলছেন মাল্লাহ ইয়া মানো যা রুহু বাবা একাহু যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে নয়। আজকে যদি আমি খারাপ হয়। আর আমার প্রতিবেশী যদি আমাকে ভয় পায় যে আমি তার কোনো ক্ষতি করে ফেলবো আর এটা স্বাভাবিক হয়ে থাকে যে আজকে আমার প্রতিবেশীর কারণে আমি নিরাপদে থাকতে পাই না প্রতিবেশীর কারণে আমার রাতে ঘুম হয় না কারণ প্রতিবেশী আমার বাড়ির ক্ষতি করার চেষ্টা করতে আছে আমার গরু মশের ক্ষতি করার চেষ্টা করতে আছে আমার ছেলে ছেলেপিলেদের ক্ষতি করার চেষ্টা করতে আছে আমার বাগানের ফসল নষ্ট করে দিতে আছে আমার জমির ফসল নষ্ট করতে আছে আমার পুকুরের মাছ নষ্ট করতে আছে কেন হিংসা এবং বিদ্বেষের কারণে আমি তার থেকে নিরাপদ নয় তাই আমি সব সময় ভয় ভয়ভীত অবস্থায় জীবন জীবনযাপন করি যে প্রতিবেশীর কারণে অপর প্রতিবেশী ভয়ভীতির সাথে জীবন জীবনযাপন করবে সে কি মনে করে যে আমি মুমেন জিনা। জিনা? আল্লাহনবী বলছেন সে মমিন নয় সে মমিন নয় সে মমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশি নিরাপদ নয় আপনি যদি মুমিন হতে চায় নিজেকে মুমিন বলে দাবি করতে চান তাহলে হাত আপনার জীব আপনার চাল চলন এবং আপনার ব্যবহারের মাধ্যমে আপনার কোনো প্রতিবেশী যেন কষ্ট না পায় এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে তা না হলে আপনি জীবন জীবনযাপন করতে না আল্লাহ নবী হাদিসের মধ্যে কেন বলেছেন যে মুসলমানদের সুখ হচ্ছে চারটি জিনিসের মধ্যে তার মধ্যে একটি হচ্ছে আল হাদিস আল্লাহ নবী বলছেন চারটি যে জিনিসটির মধ্যে সুখ থাকে তার মধ্যে একটি হচ্ছে যদি প্রতিবেশী ভালো হয় প্রতিবেশী সৎ হয় তাহলে জানবে তুমি ভালো আছো এবং তুমি সুখে আছো কারণ যার প্রতিবেশী ভালো নয় সে লোকটি কিন্তু সুখে থাকতে পারে না অনেক সময় আমি বাড়িতে নেই আপনি বাড়িতে নেন কোথাও গেছেন আপনার ভয় হচ্ছে ওরা সবসময় আমার ক্ষতি করার চেষ্টা করতে আছে বাইরে আপনার কারণে ওই লোকটি অশান্তিতে বাস করতে আছে বাইরে গিয়েও তার শান্তি নেয় অস্থির অবস্থা তার কারণে আপনার কারণে অথচ আপনি মনে করবেন যে আপনি মোমেন জিনা আল্লাহ নবী বলছেন সে কোনো দিন মোমেন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় এই জন্য বলতেছিলাম ভাই আমার যে মুসলমানদের এক নম্বরে পারস্পরিক অধিকার হচ্ছে যে আপনার প্রতিবেশী যেন আপনার অনিষ্ট থেকে নিরাপদ থাকে তার প্রতি অনুগ্রহ তাকে সম্মান করবেন আর তার প্রতি অনুগ্রহ আর তার প্রতি সম্মান আপনি এইভাবে প্রদর্শন করবেন যে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যার আল্লাহর ইমান আছে সে যেন তার প্রতিবেশী সম্মান করে মুসলিম প্রতিবেশীর প্রতি অনুগ্রহ করে যে আল্লাহ এবং আখরাত বিশ্বাস করে সে যেন মেহমানদের হিদমত করে মেহমানদের মেহমানদারি করে আর যে আল্লাহ এবং আখরাতের প্রতি বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে আর না হয় চুপ থাকবে হয় ভালো কথা বলবে না হয় চুপ থাকবে কারণ অনেক সময় মানুষ অনর্থক কথাবার্তা বলে দেয় নিজের গোনা বাড়িয়ে নেয় এরকম অপকার মূলক কথা বলে আপনার লাভটা কি আপনি এমন কথা বলুন যে কথা বললে লাভ আছে উপকার আছে আর যদি নাই পারেন তাহলে কমসে চুপ থাকুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালামের শিক্ষা তো বলা হচ্ছে যে দুই নম্বর অধিকারে প্রতিবেশীর প্রতি যে আপনি প্রতিবেশীর প্রতি অনুগ্রহ করবেন তার প্রতি দয়া দয়াদাক্ষিন্যতা পেশ করবেন 3 নম্বর পয়েন্টে আসছে যে প্রতিবেশীর সাথে লেনদেন বজায় রাখবেন লেনদেন বজায় রাখবেন মানে মানে আপনার বাড়িতে কিছু পাক করেছেন ওদেরকে দিয়ে পাঠান ওরা কিছু পাক করলে আপনাকে দিয়ে পাঠাবে আপনার কোনো উপলক্ষে কোনো কিছু বাড়িতে হচ্ছে এরকম উপলক্ষে তাদেরকে ডাকুন বাড়িতে তাদেরকে আমন্ত্রণ করুন কিংবা কমসে কম এই উপলক্ষে বাড়িতে আপনি কিছু তৈরি করেছেন বাড়িতে কিছু বানা হয়েছে বাড়িতে কিছু বিশেষ আইটাম হয়েছে যেগুলি তাদের বাড়িতে পাঠিয়ে দেন। করে সম্পর্ক থাকে। কারণ আল্লাহ নবীর শিক্ষা। ও মুসলিম হাদিস আল্লাহ নবী বলছেন হে মুসলমান নারীগণ তোমরা কোনো কেউ তোমাদের কোনো প্রতিবেশীর হাদিয়া তোপা উপকে তুচ্ছ জ্ঞাপন করো না তোমাদের প্রতিবেশী তোমাদের পাশে পাশে বাস করছে যারা তারা যখন তোমাদের কোনো হাদিয়া তোফা দিবে সে যাই হোক না কেন এটাকে তুচ্ছ জ্ঞান করো না যদিও সেই হাদিয়াটা ছাগলের সামান্য ক্ষুর হয় তবু তাকে তুচ্ছ জ্ঞান করে প্রত্যাখ্যান করোনা বরং তা গ্রহণ করে নিও তো ভাইরা আমার কথা হচ্ছে যে এই অধিকার বা আমাদেরকে যে মহান শিক্ষা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই যে আপোষে আমরা লেনদেনের একটা সম্পর্ক রাখব। আমার বাড়ি থেকে কোনো কিছু হলে তাদেরকে দিয়ে পাঠাবো আর তাদের বাড়ির কোনো কিছু আমাদেরকে দিয়ে পাঠাইলে পারস্পরিক একটা সুন্দর ভাতৃত্ব বন্ধন কায়েম থাকবে সুন্দর একটা সম্পর্ক কায়েম থাকবে এইভাবে আমরা আপোষে ভাই ভাই হয়ে থাকতে পারবো আপোষে আমাদের মধ্যে মেল মোহব্বত এবং প্রেমপ্রীতি প্রতিষ্ঠিত থাকবে কিন্তু যদি আমরা এই আচরণ না করি আর একে অপরকে যদি আমরা কিছু লেনদেনের প্রথা জারি না রাখি তাহলে যেন আমরা কেউ কাউকে চিনি না যেমন বিশেষ করে দেখবেন শহর টাউনে যারা বসবাস করে তারা পাশের এই বিল্ডিং বিল্ডিংওয়ালা তার পাশের ফ্ল্যাটে কে বাস করছে তারা জানে না কেন কারণ তাদের মধ্যে এরকম একটা অভ্যাস থাকে না সাথে থাকুন একটু ছোট্ট বিরতি নিয়ে আবার আসছি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 शांति इवदान समाजाम कल रे आठ टुन सम्प्रचार सकाल सतटदेश Discussion, discussion discussion debate, debate, debate rebuttal, debate conclusion conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun bangladesh e bstb bangla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 যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখানকে রাখবেনি কোরআন শুধুমাত্র সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে থাকার জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে কেন বলেছেন যে মুসলমানদের সুখ হচ্ছে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 যে আপনি মোমেন জি না আল্লাহ নবী বলছেন সে কোনো দিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় যে প্রতিবেশীর সাথে লেনদেনের একটা সম্পর্ক রাখবেন বা রাখতে হয় এটা হচ্ছে একে প্রতিবেশীর অধিকার আমাদের উপরে বা আমার অধিকার প্রতিবেশীর উপরে আমরা সাধারণত দেখেছি যারা শহরে টাউনে বাস করে তারা দেখবেন যে একই বিল্ডিংয়ে বাস করতে আছে একই বিল্ডিংয়ে আপনি যদি গিয়ে ওর পাশের ফ্ল্যাটে যে বাস করছে তাকে যদি জিজ্ঞেস করেন ভাই এই লোকটা কোথায় থাকে আমি জানি না তো আমি দেখিনি তো তার কারণে আমাদের অবস্থা এই হয়েছে যে পাশে বাস করতে আছে অথচ আমরা জানি না যে ওই লোকটি কে বা ও আমার পাশে আছে কোথাকার বাড়ি কি নাম কিচ্ছু খোঁজ রাখি না ইসলাম কিন্তু এই শিক্ষা দেয় না ইসলাম বলছে জিজ্ঞাসাবাদ করতে হবে হাদিয়া তোহা দিয়ে বাড়িতে কিছু রান্না করেছেন পাঠিয়ে দেন আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহকে লক্ষ্য করে বলছেন যখন কোনো কিছু পাক করবে তখন তাতে ঝোল বাড়িয়ে দিবে এখন মনে করলো একটি মুরগি যদি কেউ জবাই করে তাহলে এই মুরগির গোস্ত তার আর সবাইকে পৌঁছানো যায় না কারণ মুরগির গোস্তার কতটুকু হয় তাহলে কমসে কম মাংস দিতে না পারলেও এই ঝোলটা তার বাড়িতে একটু পৌঁছে দিলে এতে হলোটা কি তুমি দিলে সামান্য ঝোল কিন্তু ওই বাড়িওয়ালার তোমার প্রতি অনুগ্রহ তোমার প্রতি ভালোবাসার সৃষ্টি হলো যে এই পাশের বাড়িওয়ালা আমার খোঁজ রাখে পাশের বাড়িওয়ালা আমাকে স্মরণে রেখেছে পাশের বাড়িওয়ালা আমার খবর রেখেছে এইভাবে সম্পর্ক গঠিত থাকে এবং একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বন্ধন কায়েম থাকে মা আয়েসা রাদিয়াল্লাহ তালা আনহা আল্লাহ নবীকে বলছেন আল্লাহ এখন আমার বাড়ির আশেপাশে দুজন প্রতিবেশী তাহলে আমি যে হাদিয়া দিব কাকে দিব দুজন প্রতিবেশী কাকে দিয়ে পাঠাবো তখন আল্লাহ নবী বলছেন যে তোমার দরজার বেশি কাছাকাছি তাকে হাদিয়া দাও তাকে তুমি তোমার বাড়ির তৈরি করা কোন জিনিস পাঠিয়ে দাও ইসলামের শিক্ষা ইসলাম এসেছে এক মহান শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা আলু সাল্লাম এই চরম আদর্শ আমাদের জন্য রেখে গেছেন আর আমাদের জন্য এই চরম শিক্ষা দিয়ে গেছেন যাতে করে আমরা একই মায়ের সন্তানের মতন আমরা একে অপরের সাথে প্রেম প্রীতি এবং ভালোবাসার সাথে বসবাস করতে পারি তাই আমাদেরকে বলে যাচ্ছে যে আমরা একে অপরের খেয়াল রাখবো বাড়িতে কোনো কিছু তৈরি হলে আমরা অপরের বাড়িতে পাঠিয়ে দেবো তারাও আমাদেরকে পাঠিয়ে দেবে এইভাবে আমাদের মধ্যে একটা সম্পর্ক কায়েম থাকবে এইভাবে প্রতিবেশীর অধিকারের মধ্যে আসছে যে প্রতিবেশীর সম্মান বজায় রেখে তার রাস্তার পথে তার চলার পথে বা তার কোনো কিছু বিষয়ে কোনো রকমের ক্ষতি সাধন করার কোনো প্রচেষ্টা নিব না অনেক সময় হিংসা বিদ্বেষপশত তার চলার রাস্তা খারাপ করে দেয় বাড়িতে গাড়ি খারাপ করে থেকে গাড়ির হাওয়া খুলে দেয় নষ্ট করে দেয় সাইকেলটা খারাপ করে দেয় পুকুরের মাছ নষ্ট করে দেয় কিংবা আরও কোনো কিছু উদ্দেশ্য কি প্রতিশোধ গ্রহণ করা উদ্দেশ্য কি যে তার সাথে একটা ইন্তেকাম বা তার সাথে একটা বদলা নেওয়া আল্লাহ নবী আমাদের কিন্তু এই শিক্ষা দেয়নি বরং আল্লাহ নবী শিক্ষা তো এই দিয়েছে যে কোনো তোমার দেওয়ালের পাশে একটা চালা করবে একটা বাড়ি তৈরি করবে এখন তার প্রয়োজন হয়েছে দরকার হয়েছে যে তোমার চালার উপরে বা তোমার দেওয়ালের উপরে একটা খুঁটি রাখবে আপনার উচিত হচ্ছে যে তাকে খুঁটি রাখতে আপনি নিষেধ করবেন না তাকে খুঁটি রাখতে দেবেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ খুঁটি রাখে তাহলে তোমরা সেই রাখতে নিষেধ করবে না প্রয়োজন হতে পারে যে সে তোমার দেওয়ালের খুঁটি রাখবে দাও তাকে রাখতে দিতে হয় বাধা দিতে হয় না এমন কি আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন সহি হাদিসের কথা আল্লাহ নবী বলছেন যে তোমাদের কেউ যদি কারু বাগানের সাথে শরিক থাকো মানে আমি আপনার সাথে আপনার বাগানে শরিক আছি শরিক আনার বাগান কিংবা আমার জমি আপনার জমি পাশাপাশি আপনার বাড়ি আমার বাড়ির পাশাপাশি যখন আপনি আপনার বাড়িটা বিক্রি করবেন কিংবা যখন আপনি আপনার জমিটা বিক্রি করবেন যখন আপনি আপনার বাগানটা বিক্রি করবেন তখন আপনি আগা ওকে বলবেন ভাই আমি বাগান বিক্রি করতে চাই ভাই আমি বাড়ি বিক্রি করতে চাই ভাই আমি জমি বিক্রি করতে চাই তুমি কি আমার জমিটা নেবে তুমি কি আমার বাগানটা নেবে তুমি কি আমার ওই জায়গাটা নেবে তাকে আগা জিজ্ঞাসা করতে হবে যদি সে নিতে পারে আলহামদুলিল্লাহ ভালো কথা তাকে আপনি দেবেন কিন্তু সে যদি নিতে না পারে সে যদি বলে ভাই না আমার অসুবিধা আছে আমার টাকা নাই। আপনি অন্যকে বিক্রি করতে পারেন যখন সে আপনাকে বিক্রি অন্যকে করতে বা করার নির্দেশ দিবে তখন আপনি অন্যকে বিক্রি করতে পারবেন কিন্তু আপনি তাকে জিজ্ঞাসা না করে তার শরিকানার বা তার পাশের জমি তার পাশের জায়গা অন্য কাউকে বিক্রি করে দিতে পারেন না কেন কারণ যাকে আপনি বিক্রি করে দিচ্ছেন হতে পারে সেই লোকটা ভালো নয় এখন একটা খারাপ প্রতিবেশী এর কাছে চলে আসছে আর এই খারাপ প্রতিবেশী এর কোথায় চলে আসার কারণে এর অসুবিধা হতে পারে অথবা আপনার কর্তব্য হচ্ছে যে আপনি তাকে জিজ্ঞাসা করবেন এটা হচ্ছে প্রতিবেশীর অধিকার আমার ওপরে আমার অধিকার অন্য প্রতিবেশীর উপরে এইভাবে আল্লাহ তা বা ইসলামে আমাদেরকে অমুসলিমদের অধিকার সম্পর্কেও জানিয়ে দিয়েছে যে একজন অমুসলিম যে আমার পাশে বাস করে তার ওপরে আমার অধিকার আছে যে আমি তার প্রতি জুলুম তার প্রতি অত্যাচার তাকেও আমি কোনো রকমের কোন কষ্ট দেব না যেমন নিষেধ করা হয়েছে যে কোনো কষ্ট দিতে হয় না সেই রকম একজন প্রতিবেশী যদি অমুসলিম হয় আপনি মনে করবেন না ও তো অমুসলিম ওর সাথে আমি আবার ঠিক ব্যবহার করব ওর মাল ওর যান ওর সবকুছি আমার জন্য হারান জি না ইসলামে এই অনুমতি নেয় যে একজন অমুসলিম বলে আপনার জন্য তার মাল যে যারা কে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে তারা যেন কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয় এই কথার আওতায় ওই অমুসলিম ভাইও পড়ে যদিও সে অমুসলিম হয় সে যদি আমার প্রতিবেশী হয় তাকেও আমি আমার কথা বা আমার ব্যবহারের কষ্ট দিব না যদি আল্লাহর প্রতি আর নবীর প্রতি আমাদের ইমান থাকে অনুরূপভাবে ইসলামের যে মূল নীতি আছে ইসলামের মূল নীতি যেমন সত্য বলা ওয়াদা চুক্তি ভঙ্গ না করা বিশ্বস্ততা একে অপরের প্রতি দয়া প্রদর্শন করা এই যে মূল নৈতিকতার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে এই নৈতিকতার ব্যাপারে কিন্তু তার সাথে অসৎমূলক কোনো ব্যবহার করতে পারবেন না বরং সে অমুসলিম হলেও তার সাথে সততা তার সাথে বিশ্বস্ততা এবং তার সাথে ওয়াদা চুক্তি সবকিছু আপনাকে রক্ষা করতে হবে এই শিক্ষা দিয়েছে ইসলাম যেমন আল্লাহ বলেছেন সুরামাহিনের মধ্যে যারা তোমাদের সাথে যুদ্ধ করে না যারা তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করে না তাদের সাথে মানবিক কল্যাণ পেশ করবে তাদের সাথে সুবিচার ব্যবহার করবে কেন কারণ রবুল আলমিন সুবিচার করাকে পছন্দ করেন সুবিচার করাকে আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন অতএব ভাইরা আমার আমার প্রতিবেশী যদি কোনো অমুসলিমও হয় তার সাথেও আমাকে যে মানবিক কল্যাণ যেগুলি এবং যেগুলি সুবিচারপূর্ণ ব্যাপার যেগুলি সেগুলির ব্যাপারে আমরা মুসলিম আর অমুসলিম কোনো পার্থক্য করব না তার সাথেও আমি সদ্ব্যবহার করব এবং তাকেও আমি আমার নিজের কষ্ট থেকে দূরে রাখার চেষ্টা করব আল্লাহ নবী বলছেন মান কাতালা মহা হেদান খুব ভালো করে শুনবেন আজকে অনেক কারণ আমরা ইসলামের তাই আজকে অমুসলিম ভাইরা আমাদের ইসলামকে বুঝতে পারছে না আল্লাহ নবী বলছেন মান আমা আল্লাহ নবী বলছেন জান্নাত দূরের কথা জান্নাতের সুগন্ধিও পাবে না অথচ জান্নাতের সুগন্ধি এমন জায়গা থেকে পাওয়া যায় এমন স্থান থেকে পাওয়া যায় যার দূরত্ব হচ্ছে ৪০ বছরের পর সেখান থেকেও জান্নাতেরুগন্ধিও পাবে না এই শিক্ষা ইসলাম দিচ্ছে হ্যাঁ অমুসলিম ভাই তোমার প্রতি ইসলাম আমাকে জুলুম করার কথা শেখাইনি আজকে আমার মুসলমানরা এই চরম শিক্ষা ইসলামের এই মহান আদর্শ আজকে অমুসলিমদের কাছে আমরা পেশ করতে পারছি না বলেই তারা আজকে আমাদেরকে বুঝতে পারছে না এবং আজকে আমাদের ইসলামকে বুঝতে পারছে না তো ভাইরা বলতেই চাইছিলাম প্রতিবেশী যদি কোনো অমুসলিম হয় তবুও তার সাথে সদ্ব্যবহার করার এবং তার সাথে যে অধিকারগুলো পূরণ করার কথা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেটা আমাদের করতে হবে অনুরূপভাবে প্রতিবেশী যদি আমার অমুসলিম হয় আমার কর্তব্য আমার দায়িত্ব আমার ইসলামের দাওয় তাকে দিবো বলবো ভাই যে এই হচ্ছে আমার ইসলাম এই হচ্ছে আমার শিক্ষা আমি একজন মুসলিম হিসাবে আমার দায়িত্ব আছে যে আমি তোমাকে ইসলামের দাওয়াত দিতে আছি বাকি কবুল করুক আর না করুক এই দায়িত্ব নাই আল্লাহ কুরানি বলেছেন যে উত্তম পন্থায় সুন্দর ব্যবহারের মাধ্যমে তোমরা তাদেরকে হিকমত এবং কৌশলের সাথে তোমরা তাদেরকে দিনের দাওয়াত দাও আর এই দাওয়াত দিতে গেলে লাভ হবে আমার আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাজেদা লাকা মিন ইন নাম তোমার মাধ্যমে যদি একটা মানুষও সোজা পথ পেয়ে যায় তাহলে এটা হবে তোমার লাল উঠে থেকেও উত্তম মানে এটা হচ্ছে একটা মানে এত বড় সম্পদ এত বড় তোমার লাভ যে বিশাল মালিক হয়ে যাবে দুনিয়ার সমূহ সম্পদ থেকে এটা হবে তোমার জন্য আরো কল্যাণকর এবং আরো উত্তম হবে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ভালো রাখুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ও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 So if Jesus Christ, peace be upon him, died right, for three days, who controlled the world? That means he didn't go The freedom to unmask. So there are various ways which we can prove the argument that to be wrong. Look, Dr. Jaquiret Proti Sonibar, Raja Shad Shad Tahe, Aapunash Shamprachar, Shakal Shadhe Naat Aay Bangla Deshe, Peace TV Bangla Hey, moving on, Allah ke bhaay karo.